পরিবেশিত হবে পৃথিবীর আজকের পর্বে আমরা অবস্থান করছি বদরের ময়দানে দুই বাহিনী প্রস্তুত তারা মুখমুখি অবস্থান করছে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 এই রসুলের ব্যাপারে স্বপ্নের মাধ্যমে যেই তাদের করেছেন তার প্রমাণ তারা দেখতে পাবেন শুধু তাই নয় যুদ্ধের আগেই আল্লাহ রসুলসাল্লু আলী বদরের বিভিন্ন জায়গা দেখিয়ে বলেন যে এই জায়গাটি হবে অমুকের বদ্ধভূমি ওই জায়গাটি হবে অমুকের বদ্ধভূমি কাফিরদের কে কোথায় মারা পড়বে তা আগে থেকেই মুসলিমরা জেনে গিয়েছিল যুদ্ধের কিছু আগে নবীজি সাল্লু আলি হাসাল্লাম সাহাবিদের ডেকে এই যুদ্ধে বিজয়ের সুসংবাদ দেন যুদ্ধের আগেই বিজয়ের সুসংবাদ পুরস্কারের অঙ্গীকার রসুল্লা সাল্লু আলি হাসাল্লামের অনুপ্রেরণা সবকিছু মিলিয়ে মুসলিম শিবিরে উৎসাহের মেজাজ বিরাজ করছিল অন্যদিকে কাফিরদের শিবিরে ছিল উৎকণ্ঠা অশান্তি আর অস্থিরতা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 যদি তারা মুসলিমদের সাথে জিতে যায় তবে কুরাইশদের হাত এই রক্তারক্তি থেকে বেঁচে গেল আর যদি মুসলিমরা জিতে যায় তবে কুরাইশদেরই লাভ কারণ নবীজি সাল্ল আলী সাল্লাম ছিলেন একজন কোরাইশি কিন্তু তার এই যুক্তি হালে পানি পেল না আবুজাহের যুদ্ধ উন্মদনার যোশের সামনে প্রত্যেকে তাদের হুশ হারিয়ে ফেলল আর এই ঘটনাটি ঘটছিল তখন যখন উভয় বাহিনী ময়দানে মুখোমুখি এবং একে অপরকে দেখছে যুদ্ধে ঠিক আগমুহেও যখন যুদ্ধে যাওয়ার ব্যাপারে দ্বিমত হয় তখন আমরা আজ করতে পারি কুরাইশ মুশ্রিক বাহিনীর অন্তরের অবস্থা আসলে কতটা বিভক্ত আর দুর্বল অবস্থায় ছিল যে কোনো যুদ্ধে সৈনিকদের উদ্দীপনা আর উৎসাহ ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এতটাই গুরুত্বপূর্ণ যে সৈনিকদের মনোভাব যদি খুবই ইতিবাচক হয় তাহলে সেটা তাদের সামরিক শক্তিমত্তায় কোনো দুর্বলতা থাকলেও সৈনিকরা সেটাকে স্রেফ মনোবলে জোরে কাটিয়ে উঠতে পারে যুদ্ধক্ষেত্রে তাই শক্তি সামর্থ্য থেকেও মনোবল দৃঢ় থাকাটা বেশি জরুরি যদি মনোবল না থাকে তবে সামরিক শক্তি কাজে আসে না। এই যুদ্ধে আল্লাহ রসুলসালাম এমন এক সামরিক কৌশল অবলম্বন করেছিলেন যার ব্যবহার আরবরা এর আগে কখনো করেনি আল্লাহুল সাল্লাহ আলহিহাসাল্লাম এই যুদ্ধে সারিবদ্ধ আক্রমণের পদ্ধতি প্রয়োগ করেন তিনি সৈন্যদেরকে তাদের সংখ্যার ভিত্তিতে প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি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 রোমান আর পারস্যরা এই কৌশল ব্যবহার করত এই পদ্ধতিতে একজন সেনাপ্রধানের পক্ষে তার বাহিনীর উপর নিয়ন্ত্রণ রাখা সহজ ছিল এভাবেই নবীজ সাল্লাস্লাম বেশিরভাগ যুদ্ধে লড়াই করেছিলেন এর আগে আরবরা যেই কৌশলে যুদ্ধ করত তার নাম হল কারওয়াফার ইংরেজিতে এই পদ্ধতিতে পুরো সৈন্যদল এক যোগে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ত যতক্ষণ না পর্যন্ত তারা শত্রুদেরকে পরাস্ত করে অথবা নিজেরাই পরাস্ত হয় দরকার হলে পিছু হটে আবার সংঘবদ্ধ হয়ে আক্রমণ করে যতক্ষণ না পর্যন্ত যুদ্ধের জয় পরাজয়ের ফেসলা হয়ে যায় পরিষ্কারভাবেই এই পদ্ধতির সাথে বদরে নবীজিসাল্লু আলহিউসালামের যে পদ্ধতি অনুসরণ করেছিলেন তার মধ্যে আছে অনেক ফারাক জাহাফ অর্থাৎ সারিবদ্ধভাবে যুদ্ধ করার সময় যেই সুবিধাটা মুসলিমরা পাচ্ছিল সেটা হলো শত্রুদের পক্ষ থেকে কোনো হামলা এলে প্রথম সারি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 তাদের ভালোবাসা ছিল প্রচন্ড তাই শেষবারের মতো সাওয়ালের শরীরের স্পর্শ পেতে চেয়েছিলেন আঘাত দেননি সাধ তা ভালো করে জানতেন কিন্তু তিনি এই সুযোগকে কাজে লাগিয়েছেন যেন রসুল্লাহ সাল্লু আলি আসলামকে জড়িয়ে ধরে চুমুখেতে পারেন মুসলিমরা এভাবে ভাবতেন না যে রসুল্লাহ সাল্লাহ আলিহাস্লামের কারণে আজকে তাদের বিপদ তারা মৃত্যু সম্মুখীন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 कुरबानी रसुल्ला सबकिछ भल रसल्लाह आलिस्लम तरह बाहन सजाले लड़ाइर स्थान बाछाई कर लेंगीत परामर्श कर लै समस्त प्रस्तुति ग्रहण कर ला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 সুহাইল এই ঘটনার উপর মন্তব্য করেন যে এই সময়টায় আল্লাহ রসুল সাল্লু আলী আসালাম ছিলেন খফ অর্থাৎ ভয়ের মাকামে অন্যদিকে আবুকার রাজাল আনহ সেই মুহূর্তে ছিলেন রাজা বা আশার মাকামে ভয় এবং আশা এই দুটোই আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত এবং আল্লাহ আল্লাহতালাকে সঠিকভাবে ইবাদত করার জন্য দুটি থাকা প্রয়োজন এই ঘটনার পর রসল্ল্লা সাল্লু আলী আসালাম বেশ উৎফুল্ল ভাব নিয়ে বাইরে গেলেন এবং সুরা আল কামারের দুটি আয়াত দিলওয়াত করলেন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 এই আয়তের মাধ্যমে আল্লাহ তালা রসুল্লা সালাম দীর্ঘ দোয়ার পর তাকে বিজয়ের সুসংবাদ দেন আল্লাহ রসুল সালামের এই দোয়ার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন তিনি বলেন আর স্মরণ করো যখন তোমরা তোমাদের রবের নিকট কাতর কণ্ঠে তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন যে নিশ্চয় আমি তোমাদেরকে পরপর আগমনকারী এক হাজার সাহায্য করছি আনফাল আয়াত আল্লাহ রসুল্লাহ আলহামকে জানিয়ে দিলেন তিনি এক হাজার ফেরেস্তা পাঠাবেন কাফিরদের সাথে লড়তে একজন ফেরেস্তায় যথেষ্ট জিবিল আলাহিসাল্লাম তার পাখার শুরু প্রান্ত দিয়েই পুরো লুৎ জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন তারপরেও আল্লাহতালা এক হাজার ফেরেস্তা পাঠানোর ওয়াদা করেছেন কারণ তিনি চেয়েছেন আল্লাহ রসোল্লের মনে স্বস্তি এনে দিতে এখানে সংখ্যা আসল কথা নয় আসল কথা হলো হল রসুল্লাহ সালু আলহ্লামের মনের প্রশান্তি ইভেনি শাক থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লু আলিহাস্লাম যখন কোরাইশের ময়দানে জড়ো দেখলেন তখন তিনি তো আলেন হে আল্লাহ কোরাইশা আজ নেমে এসেছে অহংকার আর দম্ভ ভরে তোমার বিরোধিতায় আর তোমার রসুলকে মিথ্যা প্রমাণ করতে হে আল্লাহ আজ তোমার প্রতিশ্রুত সাহায্যের বড় বেশি প্রয়োজন হে আল্লাহ তুমি আজ ওদেরকে ছিন্ন করে দাও এরপর আল্লা রসুল্লাহ তার তাঁবু থেকে বের হয়েলেন। হাতে এক মুঠো বালু নিয়ে মুশ্রিক বাহিনীর দিকে ছুড়ে মেরে বললেন এই মুখগুলো ধুলোয় ধূসরিত হোক আল্লা রসুল সাল্লু আলহামের ছুড়ে মারা এই বালু কুরাইশ বাহিনীর প্রত্যেক সদস্যের চোখে আঘাত হানল নতহ হইতম ওলিবলি মুসন ইসমি সুতরাং তোমরা তাদেরকে হত্যা করো বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন আর তুমি মাটির মুষ্ঠি নিক্ষেপ করি যখন তা নিক্ষেপ করেছিলেন স্বয়ং আল্লাহ যেন ইমানদারদের প্রতি করতে পারেন যথার্থভাবে নিঃসন্দেহে আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন আয়াতুল্লা আলী পুরো সময় জুড়ে মুসলিম বাহিনীকে নানাভাবে উদ্বুদ্ধ করছিলেন তিনি তার বাহিনীর সামনে দাঁড়িয়ে বললেন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 ুহ্ন বী হৃদমু ম্মি ইয়ুমূন সোনলি ভূমি অথ হুম হে নবী তুমি মুমিনদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করো। যদি তোমাদের মধ্যে থেকে বিশ জন ধৈর্যশীল থাকে তারা দুশো জনকে পরাস্ত করবে আর যদি তোমাদের মধ্যে একশো জন থাকে তারা কাফিরদের এক হাজার জনকে পরাস্ত করবে এর কারণ হচ্ছে তারা এমন জাতি যারা আল্লা শক্তি সম্পর্কে কিছুই বোঝে না বদরের প্রান্তরে প্রথম রক্তপাতের ঘটনা ঘটে যুদ্ধ শুরুর কিছু আগে আগত কুরাইশ বাহিনীতে এক বেয়াদব আর প্রচণ্ড বদমেরাজি এক লোক ছিল তার নাম ছিল আসওয়াদ আল মকজুমি সে ছিল একটা গুন্ডা প্রকৃতির লোক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 কারণ যে করে হোক তার শপথ পূরণ করা চাই। এরপর হামজার দিল্লা বানু আবার তাকে আঘাত করে তাকে হত্যা করলেন সে সময় যুদ্ধ ছিল সম্মুখ যুদ্ধ দুই পক্ষ ময়দানে একেবারে সামনাসামনি মুখোমুখি হয়ে ঢাল তলার বর্ষা নিয়ে যুদ্ধ করত তবে মূল যুদ্ধের আগে আরবদের একটি রেওয়াজ ছিল আর সেটা ছিল দ্বন্দ্বযুদ্ধ বা যুদ্ধ ইংরেজিতে বলা হয় ডুয়েল। দ্বন্দ্বযুদ্ধে এই দুই পক্ষ থেকে একজন করে আসে এবং তারা যুদ্ধ করে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 উৎপা ছিল কোরাইশের বিশিষ্ট নেতা যার কথা আমরা গতপর্বে আলোচনা করেছি সে বদরের যুদ্ধে অংশ নেওয়ার ঘোর বিরোধী ছিল কিন্তু আবু তাকে কাপুরুষ ডেকে এতই খেপিয়ে দেয় যে সে নিজের পৌরষ প্রমাণে তার ভাই আর ছেলেকে নিয়ে দ্বন্দ্বযুদ্ধে নেমে যায় দ্বন্দ্বযুদ্ধের আহ্বানে সারা দিতে গিয়ে আনসাররা এগিয়ে গেলেও রসুল্লাহ সাল্ল আলিবাসাল্লাম চাচ্ছিলেন দ্বৈতযুদ্ধে আনসাররা অংশ না তিনি চাচ্ছিলেন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 হামজা ছিলেন রসল চাচা এবং আলী এবং অবায়দা এবেন হারিস এই দুজন ছিলেন রসল সাল আলী আসলামের চাচা ভাই ইচ্ছে করেই নবী সাল্লু আলী আসাল্লাম নিজের আত্মীয়দের দ্বৈত যুদ্ধে পাঠানোর সিদ্ধান্ত নিলেন তারা তিনজন দ্বন্দ্বযুদ্ধে কোরাইস্তের জবাব দিতে এগিয়ে যান এই তিনজনের মাঝে বয়োজ্যেষ্ঠ ছিলেন অবায়দা তাই তিনি লড়লেন উতবা এবেন রাবিয়ার সাথে সে ছিল মুশ্রিকদের মধ্যে বয়োজ্যেষ্ঠ আলী লড়লেন ওয়ালিদের সাথে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 কাছে আহত ওবায়দাকে রসুল্লাহ আলী হোসালাম তার উরুতে মাথা রেখে তাকে সম্মান করলেন বলেছিলেন আমরা আমাদের স্ত্রী সন্তানদের কথা ভুলে যাব কিন্তু মৃত্যু পর্যন্ত রসল উল্লাহর করে যাব কখনো ভুলব না রসুলুল্লাহর কোলে শুয়ে আবু ওবায়দার দিয় বললেন হায় যদি আবু তালিব দেখতে পেত যে আমি তার কথা রেখেছি উভয় দেবেন হারিস রসুল্লাহ সাল্লাহ আলহিমের জন্য তার জীবন দিয়ে দিয়েছিলেন রসুল্লাহ আলী বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি একজন শহীদ বদরের প্রান্তরে সেই দ্বৈত যুদ্ধের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেন সবু মিল ফেও সিহি মূলহমি ইউ সৌ বিহি مِنْ নিজুলো كُلَّمَا মকিও মিনহদীদ কু মু আজ মিনহমিন ওই দু হুদিনুল্লীন আমিলি হিজন্ন জন্নতিজরি মিল তি হল অনহারু مِنْ হলৌ নি হুহ্লফি হিনবু ও বসি হরি ওহুদ ই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 রসুল তারকে নির্দেশ দিলেন যে শত্রুরা কাছে না আসা পর্যন্ত যেন তারা আক্রমণ না করে তিন তাদের আদেশ করলেন তোমরা তোমাদের তরবারে বের করো যতক্ষণ না পর্যন্ত তারা তোমাদের নিকটে আসে। এর একটু পরেই আল্লাহ রসুল সাল্লাহ আলীদের আদেশ করলেন যে তারা যেন কুরাইশ মুশ্রিকদের উপর পাল্টা হামলা চালায় তিনি প্রতি মুহূর্তে তাদের উৎসাহ দিয়ে যাচ্ছিলেন যখন মুসলিমরা নীজের মুখে সুরাহ কমারের আয়াত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 এই আয়ত্তের প্রসঙ্গে মুফাসে মুজাহিদ বলেন যদি আল্লাহ রসুলকে স্বপ্নে শত্রুদের সংখ্যা বেশি করে দেখানো হতো তাহলে সাহাবিরা মনোবল ফেলতেন ভয় পেয়ে যেতেন এবং যুদ্ধের ব্যাপারে নিরুৎসাহিত হয়ে পড়তেন এবং তারা যুদ্ধ ব্যাপারে সিদ্ধান্ত নিতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়তেন কিন্তু আল্লাহতালা তাদেরকে এই পরিস্থিতি মুখোমুখি করেননি তিনি শুধু স্বপ্নে আল্লাহ রসুলকে শত্রুসংখ্যা কমিয়ে দেখেছেন তা নয় যুদ্ধ তিনি সাহাবিদের চোখেও শত্রুদের সংখ্যা কমিয়ে দেখালেন আল্লাহ বলেন ওয়া ইস ইউরি কুমু হুম ইজ ইম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 উহরা কুয়ারৌ নিস অল্লাহুয়ু দুঃশ্রী فِي ذَلِكَ খাই তলি উলিল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 17. وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنتُمْ أَذِلَّهُ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ উলিল মিনিয় ঐ উমিদ্দুকুম বিশল সি আলসিমিন ইতিম জলী বলা তিরূত্য সৌরি হিহুম দিদ কুম্রবুকু দিদ কুম্র্রব্বুকু বিহংসতি আলাফি মিলমি মুসৌমী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 ফেরেস্তারা ছিলেন সাদা রঙের পরিহিত শুধু জিপ্রিল পরে ছিলেন হলুদ পাগরি যেন তাকে আলাদা করা সহজ হয় তিনি ছিলেন সেদিন ফেরেস্তা বাহিনীর নেতা যুদ্ধে এক মুসলিম প্রবল বেগে এক কাফিরকে ধাওয়া করছিল ধাওয়া করতে করতে হঠাৎ সে মাথার উপরে চাবুকের সাপাং সাপাং আওয়াজ শুনতে পায় তার কাছে মনে হল কেউ একজন ঘোড়ার উপর থেকে বলছে চল চল হাইদুম চল এরপর সে মাথা ঘুরিয়ে দেখল তার সামনেই সে কাফির মাটিতে পড়ে আছে তার নাক থেতলে গেছে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 আমি তাকে আপনার সৈন্যদের মধ্যে দেখতে পাইনি একজন আনসারে বললেন না আমি তাকে পাকড়াও করেছি একজন সাহায্য করেছেন। অল্পক্ষণের মধ্যে কুরাইশ বাহিনীর শোচনীয় পরাজয় ঘটে তারা কোন প্রতিরোধী গড়ে তুলতে পারেনি বরং মুসলিম বাহিনীর সামনে দাঁড়াতেও পারেনি তাদের নেতৃস্থানীয় লোকেরা নিহত হল এবং অনেকজনকে বন্দী করা হলো এবং আব্বাস বলেন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 এর মধ্যে একটি অন্যতম হল উকাশাহ মেহসান রাজিউল্লা আনহুর তলোয়ারের ঘটনা বলেন উকাশাহ মেহসান এ বিন হাসান আসাদি বদরের দিন যুদ্ধ করতে করতে তার তরবারি তার হাতে ভেঙে যায় তখন তিনি রসল উল্লাহ আলী কাছে এসে চলে আসলে তিনি তাকে একটি গাছের শেকর ধরিয়ে দিয়ে বললেন যাও এটি নিয়ে যুদ্ধ করো উকাশা সেটি রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের হাত থেকে নিয়ে যেই নাড়া দিলেন অমনি তা একটি চকচকে ধারালো লম্বা তরবারিতে পরিণত হলো।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 তবে সবচেয়ে মারাত্মক আঘাতটি যে করেছে সেই নিহত লোকটির সাথে থাকা সম্পদ গনিমত হিসেবে লাভ করবে তবে আল্লাহ রসুল আলী বলেছেন তোমরা দুজনেই তাকে হত্যা করেছ এর কারণ হল তিনি মোয়াজবেন আফ্রাকেও সান্ত্বনা দিয়েছেন কেননা আবুজাহকে হত্যা করায় তারও অবদান ছিল মুয়াজিবিন আফরা এই বদরের যুদ্ধেই কিছুক্ষণ পরে শহীদ হয়ে যান আর মুজিবিন আমর উসমান রাদি আল্লাহ আনহুর খেলাফত পর্যন্ত বেঁচেছিলেন রাদি আল্লাহ আনহুম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 কাটা হাত নিয়ে যুদ্ধ করতে মোয়াজের অসুবিধা হচ্ছিল তাই সে কাটা হাতে পা রেখে টান দিয়ে শরীর থেকে পুরোপুরি আলাদা করে আবার যুদ্ধে মনোযোগ দেয় কাটা হাত ব্যথা বেদনা কষ্ট কোনো কিছুই সাহাবিদেরকে জিহাদ থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি আবু জাহেলে নিহত হওয়া সংক্রান্ত আরেকটি ঘটনা বর্ণনা করেছেন আনাসিবেন মালিক রাদহ সেই বর্ণনা অনুসারে দুই মুআ আবুজাহেলকে মেরে প্রচন্ডভাবে আহত করে ফেলে দেয়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 আব্দুল্লা আহু তাকে জিজ্ঞেস করলেন আল্লাহ দেখলি তো শেষ পর্যন্ত আল্লাহ তোকে কিভাবে অপমানিত করলেন আবু বলল আল্লাহ আমাকে অপমানিত করেছেন আরে বেটা যাকে তুই হত্যা করলি তার চেয়ে অভিজাত আর কেউ কি আছে বল আমাকে আজ কারা জয়ী হয়েছে আবু জাহেল শেষ মুহূর্তে এসেও যুদ্ধের ফলাফল জানতে চেয়েছিল অপর এক বর্ণায় আছে আবদুল্লাহবিন মাসুদ রাহ আহু বলেন আবুজাহেল মাটিতে শুয়ে তার ধারালো তরবারি নিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল আমার তরবারিটি ছিল ভতা। আমি আবুজাহের হাতে আঘাত করে তার তরবারি ফেলে দিলাম আর তার বুকের উপর পা দিয়ে দাঁড়ালাম আবুজাহেল আমাকে বলল ওরে বকরি রাখাল তুই তো দেখি বহুত উঁচু জায়গায় উঠে গেছিস এই কথার মাধ্যমে সে নিজেকে খুব অভিজাত আর আবদুল্লাহবিন মাসুদকে নিচু হিসেবে দেখাতে চাচ্ছিল মৃত্যুর পূর্ব মুহূর্তেও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 এবিনের কাটা মাথা নিয়ে রসুলের কাছে মাসুদ বললেন জি আল্লাহ রসুল রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম তাকে দেখে বললেন আল্লাহামদুলিল্লা আল্লাহ তোকে অপমানিত করেছেন তুই আল্লাহর শত্রু প্রত্যেক উম্মতার একজন ফিরাউন আছে আর এ হচ্ছে এই উম্মতের ফের আউন আবু জাহেলকে হত্যা করতে আল্লাহ বেছে নিয়েছেন আনসারদের ছিলেন একদিন তিনি খেজুর কাছে উঠে বসেছিলেন বাতাস বইছিল আর তিনি কেঁপে উঠছিলেন তার সরু পা দেখে সাহাবারা হেসে দিলেন রসুল্লাহ আলী হাসলাম তখন বললেন তোমরা কি এ কারণে হাসছ যে তার পা খুব সরু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 আবুজাহেলের মতো লোক মরলেও এমন কারো কাছে মরতে চাইবে যার মান মর্যাদা তার কাছাকাছি কিন্তু আল্লাতালা এমন কিছু মানুষকে দিয়ে তাকে হত্যা করেছেন যারা আবুজাহের চোখে ছিল নিতান্তই তুচ্ছ আবুজাহের জন্য বিষয়টা ছিল অপমানজনক আর এই অপমানেই তার মতো উদ্ধত লোকের প্রাপ্য ছিল তাকে প্রথমে ধরাশয় করেছে এমন দুজন যাদের হয়তো ময়দানে যুদ্ধ করা তেমন অভিজ্ঞতাও ছিল না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 قاتلوهم يعذبهم الله بايديكم ويخزيهم وينصركم عليهم وينصركم عليهم ويشفي صدور قوم المؤمنين ويزهب غيظ قلوبهم আলা যুদ্ধ কর ওদের সাথে আল্লাহ তোমাদের হাতে তাদের শাস্তি দেবেন তাদের লাঞ্ছিত করবেন তাদের বিরুদ্ধে তোমাদের জয়ী করবেন এবং মুসলিমদের অন্তর শান্ত করবেন আর দূর করবেন তাদের মনের খব। আর আল্লাহ যার প্রতি ইচ্ছা ক্ষমাশীল হবেন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 ফেসবুক পেজ ডবুড ফেসবুক ডট কম স্ল্যাশ রেইনিয়া অথবা ইউটিউব চ্যানেল ডব্লিউ ডবল কম স্ল্যাশ রেইনড মিডিয়া অর্গ 2 0 1 5